দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাফত রহমিতার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন মোহাম্মদ সাল্লামের কিছু বৈশিষ্ট্য দেখেনে আমাদের ইমাম বলছিলেন ওয়ান্নু খাতামুল আমবিয়া ওয়া ইমামুল আদকিয়া ওয়া সাইদুল মুরসালিন ও হাবিবু রাব্বিল আলামিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন समस्त নবীদের শেষ অর্থাৎ তার মাধ্যমে समस्त যত মানুষকে আল্লাহতালা পছন্দ করেন তার মধ্যে তাকেও পছন্দ করেছেন তাকেও তিনি হাবিব হিসাবে পছন্দ করেছেন বন্ধু হিসাবে নিয়েছেন এই সবই বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন আমরা এই বৈশিষ্ট্যগুলি বলেছিলাম যে বৈশিষ্ট্যগুলি দুধরণে বাক করতে পারি এক দুনিয়াতে তিনি আল্লাহ তালা তার নবীকে যা যা দিয়েছেন আর আখেরাতে আল্লাহতালা বিশেষ বৈশিষ্ট্য তার নবীকে যা যা দিবেন দুনিয়াতে তাকে কী কী দিয়েছেন আমরা বেশ কিছু আলোচনা করেছি বিশেষ করে গত পর্বে আমরা ষাটটি মৌলিক বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি আজকে আমরা আরো কিছু বৈশিষ্ট্যগত আলোচনা করব যেগুলো আমাদের নবী মোহাম্মদ নির্ধারণ করেছেন তোর মধ্যে কিছু বৈশিষ্ট্য রসুল্লাহ নিজে বলে দিয়েছেন তিনি বলেছেন যে আমাকে এমন জিনিসগুলো দেয়া হয়েছে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যা পূর্বে কোন নবীকে দেয়া হয়নি তিনি বলেছেন ওরি টু খামসান লম ইতাহ কাবলি আমার আমাকে পাঁচ জিনিস দেয়া হয়েছে যা আমার আগে কাউকে দেয়া হয়নি নুসির তুবির রবে মাসিরাতশাহর এক মাসের দূরত্ব থেকে ভয়ে আমার শত্রুরা ভিত হবে এবং তারা তাদের উপর আমি বিজয় লাভ করব। এটা এখন এখনও আলহামদুলিল্লাহ তার উন্মতের মধ্যেও রয়েছে যে কাফেররাও সত্যিকার তো ভয় পায় এজন্য ষড়যন্ত্র করে রসুল্লাহ সাল্লামের সময় তারা ভয় পেয়েছিল রসুল্লাহ সাল্লাম যখন তাবুক যুদ্ধ গিয়েছেন সেখানে তারা যুদ্ধ করেনি যুদ্ধ না করেই পালিয়ে গেছে তখন রসুল্লাহ আসলাম বলেছেন যে নসিরত রে মা সিরতার এক মাসের দূরত্ব থেকে তারা আমাকে ভয় পাবে কারণ হক হকের কারণে তাকে ভয় পাবেই কারণ যারা তো বাতিল তারা নিজে বুঝতে পারে এই জন্য হক ভয় পায় তারপর বলেছেন দ্বিতীয় যেটা দ্বিতীয় যে বৈশিষ্ট্য ও তহুর আন জমিনকে করা হয়েছে আমার জন্য মসজিদ হিসাবে অর্থাৎ যেখানে পাই সেখানে সলা আদায় করতে পারবো ও তহুরান এবং আমাকে এই মাটি দিয়ে পবিত্রতা অর্জনের বিশেষ বিশেষ সুযোগ এই উম্মদকে দেয়া হয়েছে जिन दियात उम्मतनेलाते समय से पवित्रता अर्जन सूझ पानी ना पाव जाए मटी दिए पवित्रता अर्जन करते शुद्ध उम्मतर वैशिष्य एट रसल्लासम के आल्ला पक्ष प्रदत्त यह रसुल्लासलम बज जो तिहाल आर्दू मस्जिदें मत हुरान जमीन के दे मस्जिद और पवित्र अर्जनकारी हिस অর্জন করার মাধ্যম হিসাবে আমার উম্মত যেখানেই সলা যে জায়গাতে সে পায় না কেন পৃথিবীর সব জায়গাতে সলা তা সে করতে পারবে সে পূর্বর্তী উম্মতের মধ্যে সেটা ছিল না তারা তারা শুধু এবাদত আবাদতাহ যেটা এবাদত করার জায়গা সেখানে শুধুমাত্র তারা তাদের অবাদ করতে পারত বাইরে কোনো কোথাও আবাদত নাই খ্রিস্টানরা তাদের গির্জাতে অনুরূপভাবে ইহুদিরা তাদের সারছে সেখানে তাদের যে যে সমস্ত বিয়ে আছে সেগুলোতে তারা শুধু সেখানে আবহাওয়া করতে পারে যেখানে সেখানে তারা আবহত করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ এই বৈশিষ্ট্য হচ্ছে যেখানেই তারা পবিত্র মনে করে সেই জায়গাতেই তারা এবহত করতে পারবে শুধুমাত্র দুই জায়গা ছাড়া রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন আল মকবর আউল হাম্মাম কবরস্তান এবং বাথরুম ছাড়া আর সব জায়গাতেই সরাত আদায় করার অনুমতি এই উম্মতকে তিনি বলেছেন আরেকটি বৈশিষ্ট্য অতীত সফা আমাকে সুপারিশের বৈশিষ্ট্য দেয়া হয়েছে অর্থাৎ যেটা আখেরাতে আসবে ওয়াক নবী উবা রাসুই কৌমি আর কোন নবী তার প্রেরণ করা হতো তখনকার সময় তাদের কৌমের কাছে প্রেরণ করা হতো তার জাতির জাতিকে জন্য বা বড় স্তইলার না আছে আমাতান আমাকে প্রেরণ করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের কাছে শুধু আরব নয় শুধু শুধু জিন নয় শুধু মানব নয় জিনদের কাছে পর্যন্ত যারাই সমস্ত মানুষের কাছে আল্লাহ তালা সমস্ত জিনদের কাছে পর্যন্ত সবার কাছে নবী হিসাবে মোহাম্মদ সাল্লা সালাম কাল আল্লাহ তালা প্রেরণ করেছেন এই জিনিসগুলো দ্বারা বোঝা গেল যে একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে প্রায় চারটি ফাঁসটি বৈশিষ্ট্য আলোচনা করেছি এ এসবেই কিন্তু মোহাম্মদ সাল্লাম বৈশিষ্ট্য নবম বৈশিষ্ট্য হচ্ছে নির্ধারণ করেছেন নাহনুল আউআ আমরা সব শেষে কিন্তু কে আমি সবার আগে থাকবো নাহনুআ কবলেনা আমরা সবাই আগে জান্নাতে প্রবেশ করব তবে আমাদের আগে তাদেরকে কিতাব দেয়া হয়েছে ওয়া আটাইনা ওয়া উতিনাহু মাদিহাম আমাদার কিতাব দাস তাদের পরে ফাক্তালাফু তারা মতভেদ করেছে ফাহাদাল হাদানা আল্লাহ লিমাক্তালফু ফী মিন আল হক যেখানে তারা মতভেদ করে সেখানে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন ফাহাযা ইয়াউমাল্লাজি ইখতিলাফু ফী হাদাল্লাহু লাহ যেই জায়গাতে এরকম যে দিন যে জায়গায় তারা মতভেদ করার কারণে সঠিক জায়গা পৌঁছতে পারেনি অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গা পৌঁছেছেন তা আমাদের হিংসা করে সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ জুমার দিন আমরা জুমার দিন পরে এসো আমরা প্রথমে জুমার দিনটা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন জুমার দিন আল্লাহর প্রিয় দিন সেই দিনটিতে সেই দিন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বিশেষ বৈশিষ্ট্য ফালিউ মূল ও কাদুদ আজকে আমাদের জন্য আগামী দিন তো শনিবার ইহুদিরা পালন করে ও বার দা কাদিনা এবং রবিবার নাসারা পালন করে বোঝা গেল যে শুক্রবার এত নির্ধারণ করা এটাও রসুল্লাহ সাল আলিয়া একটি বৈশিষ্ট্য রসুল্লাহ আসালামের দশম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা তাকে সবচেয়ে উত্তম গুণ নিয়ে সবসময় আহ্বান জানাতেন আল্লাহ তালা সবসময় ইয়া আয়ুহর নবী ইয়া আয়ুহর রসুল এভাবে তিনি রসুল্লাহ আসালামকে আহ্বান জানিয়েছেন এর বিপরীতে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা অন্যান্য নবীদেরকে সরাসরি নাম ধরে ডেকেছেন আল্লাহ তালা বলেছেন ইয়া আয় মুস্কুজুকালা ইয়া মুসা ইনিয়ানা রব্বু ক্যা ফাখলা এভাবে আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে ডেকেছেন ইয়াঈস মারিয়া অরূপ আল্লাহ তাহিয়া নোহ বিনসালাম মিনাতিন আলিয়া অনুরূপ ভাব আল্লাহ তািম ইব্রাহিম আহ ইব্রাহিম এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম মুসাআাল্লামঈসাআসাল্লাম ই আদমআকি আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু রসুলকে আল্লাহ নাম ধরে ডাকেননি তার বিশেষ গুণ হিসাবেছেন এটাও রসুল্লাহাম একটি বিশেষ বৈশিষ্ট্য একারতম বৈশিষ্ট্য হচ্ছে রসুল্লাহ সাল্লাহামকে নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা কোরআন করিম বলেন রসুল বাই না যে রসুলকে আহ্বান করার ক্ষেত্রে তোমরা তোমাদের মধ্যে যেভাবে একে অফরকে নাম ধরে ডাকো এইভাবে তোমরা তার নাম ধরে ডাকবে না বরং আল্লাহ তালা বলেছেন যে যারা একাস্টি করে আখতার হুমলাইয়া করুন তারা বিবেকবান নয় যারা নাম ধরে ডাকবে এই জন্য রসুল্লা সাল্লাহসাল্লামের নাম আমরা নাম ধরে ডাকবো না সবসময় তার গুণ হিসাবে বলব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সহ একসাথে বলবো ভিন্নভাবে নয় এর বিপরীতে এর ভিতরে দেখা যায় যে মুসা আলাহিসামের কমের লোকেরা মুসা আলাহি সাল্লামকে নাম ধরেই ডাকত যেমন তারা বলেছিল ইয়া মুসা জাহা ইল কামাল আলিহা হে মুসা আমাদের ইমনি তারা নাম ধরে ডেকে ঈসা আলাহসাল্লাম কেউ বিবন মারিয়াম তোমার প্রভু কি পারবে আমাদেরকে আকাশ থেকে খাবার দিতে এই দাবি তারা করতন সরাস নাম ধরে ইয়াহ জিয়ানা ইয় নাত মা জি নাতিন হুদ আল্লাহ হে হুদাহ কিন্তু আল্লাহ তালী নবী কে নাম ধরে ডাকা থেকে মুক্ত করে দিয়েছেন তিনি বলেছেন তোমরা নিজেদের মধ্যে যেভাবে একে অফারকে ডাকো সেভাবে মোহাম্মদ সাল্লা তোমরা নাম ধরে ডাকবে না বরং তার গুণ দিয়ে ডাকবে ইয়া ইহর রাসুল ইয়া আল্লাহাল আকাশ খেয়ে পাহারা বসিয়েছেন সেখানে আর তখন আর কোন শানরা উপরে ওঠার সুযোগ পায়নি খুরানকারিম আল্লাহ তালা বলে দিয়েছেন সুরায় জিনের মধ্যে জিনরা বলছিলাম হাসান आम आकाश स्पर्शक देखे देखी दे से पहाड़ा बसाना एवं से अग्नि उल्का पिंड मत विभिन्न आगुन निक्षेप कर आगुने व्यवस्थापना पहारा पार हाथ दिए वा कन्ना कदुमिन कद्लाम फाम इस्लम अनी ईद्लाशियादा आगे बसतम उपर दिखे उठे सोनार कान फे शारे कान फेते शुरार बसते आगुन दिए जाली देवे अल्लाह तला आकाश के এই নবী মোহাম্মদ সাল্লা ঠিক থাকে তার রেসালতকে সঠিকভাবে পৌঁছানোর জন্য হেফাজত দায়িত্ব নিয়ে আল্লাহ শপথ করেছেন আল্লাহ ইনহম লফি সাকুন আর যে জিনিসের শপথ করার সহ সম্মানিত হয় অর্থাৎ রসোল্লা সাল্লামকে আল্লাহ তালা শপথের মাধ্যমে সম্মানিত করেছেন চোদ্দতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা রোসুল্লাহ সাল্লাহিস্লামের পক্ষ থেকে প্রতিরোধ कर दायित्व नहीं आल्ला तला जी करुक ना क्या एर बिुदे जथेष्ट आल्ला तला कुरानी करीमे आल्ला तला फदी फमता रब्का बेकाह मजिन जरा जाओ घनको पागल से क्यों कवि आल्ला तरह निजे दायित्व नहीं दबी दबीगुली खंडन दिए आल्ला तहारा अपनी स्मरण करिए আপনি তো আর কেউ নন আপনি শুধু স্মরণকারী মোদাক্কের আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিবেন শুধুমাত্র তাদেরকে মনে করিয়ে দিবেন তাদের দিনের কথা ফমা আন্ত্র বিকে বি কাহিনীল্লাহ মজরুল আল আপনার ন্যামত আল্লাহ আপনাকে যে ন্যামত দিয়েছেন সে নামত সে নামতের কারণে আপনি কখনো গণকও নন নন আম তারা কি বলে থাকে যে আপনি কবি না তরবাসু ভি রায়বাল মানুন তার মৃত্যুর অপেক্ষা আমরা করছি কখনো নয় কুল আপনি বলুন তারবাসু অপেক্ষা করতে থাকো আমি অপেক্ষা করতে করছি আমরুম আহামিহাজা তাদের চিন্তা চেতনা তাদের তাদের প্রারেশান খেয়াল এগুলি কি এগুলি বলতেছে আমার নাকি তারা সীমা লঙ্ঘনকারী জাতি আমি তা কাউালাহু তারা তো বলছে আপনি বানিয়ে বলেন কখনো নয় তারা ইমানোর কথা বলছে না আল্লাহ যদি তারা সত্যবাদী রসুল বানিয়ে বলছে তারাও বানিয়ে নিয়ে আসুক কোনো কিছু এইভাবে বোঝা গেল যে রসোল্লা সালে যখনই কাফেররা কোন অহবাদ দিয়েছে আল্লাহ তালা নিজেই সে কাঁফেদের অহবাদিয়েছেন কোরআন কোরআনের মধ্যে অথবা রসুল্লা স্লাহ আসলামকে তাদের উত্তর কি দিতে হবে সেটা বলে দিয়েছেন আল্লাহ রসুলের আরেকটি বিরাট বৈশিষ্ট্য আমাদের কাছে আল্লাহ তালা যার ইমানদার ইমানদার আছে তাদের পক্ষ থেকে তিনি অবশ্যই প্রতিরোধ করবেন এবং এই নবীর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা তার পক্ষ থেকে প্রতিরোধ করবেন আল্লাহ তালা প্রতিরোধ করেছেন পনেরতম বৈশিষ্ট হচ্ছে আল্লাহ জায়গাতে আল্লাহ বলছেন আমি আপনার কাছে অহিপ্রেরণ করেছি আমরা যেভাবে আমরা অভিপ্রেরণ করেছিলাম ইতিপূর্বে নুহের কাছে অন্যদের অন্যীদের কাছে সেটা গুরুত্ব দেওয়ার জন্য যে আপনার কাছে আমরা এটা আর এক জায়গায় তিনি বলেছেন ওই আখাদা মিসা কাহম মিং ক্যা ওমিনুহ ইব্রাহিম মারিয়াম ওই আখাদিসা কান গালিয়া যে যখন আমরা নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছিলাম আপনার থেকে এবং নো ইব্রাহিম মুসাঈসা থেকে অর্থাৎ প্রথমেই রসুল্লাহামের কথা উল্লেখ করেছেন এটা রসুল্লাহামের একটি বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ আসলামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রসল্লা সাল্লাম বাইতুল মাকদেশের ইমামতের সুযোগ দিয়েছেন সেখানে নবীদের শুধু সমস্ত নবীদের ইমাম তিনি ছিলেন শুধু সাধারণ কারো ইমামতি নয় বরং নবীদের ইমাম তিনি ছিলেন বাইতুল মাকদাসে এর মাধ্যমে তিনি রসুল্লাহ সাল্লাম ইমাম ইমামুল আতকিয়া তাকে আমাদের ইমাম আবুজাহর তিজে বলেছেন যে ইমাম সমস্ত ছিলেন সেটা প্রমাণিত হয় কারণ রসুল্লাহ মেয়েরাজের রাত্রিতে রসুল্লাহামের জন্য সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছিল আর রসুল্লাহ তাদের ইমাম হিসেবে দুরাকাত আদায় করেছিলেন এই জন্য বলা হয়েছে ওসাইদুল মুর সেলিন আমাদের ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ ইমাম উল্ কিয়া ওসাইদুল মুর সেলিন তিনি সমস্ত নবী रसुल दे रोजार्ला बैशिष्ट्य हम आल्ला चाँद के फाटे दिए जाने करीमे शुश्रभा उल्लेख कर अठारोम बैशि रसुल्लाह सल्लासम हाथ एम किसू मदा संघटित हो जा पूर्वर्ती পূর্ববর্তী নবী এবং রাসুলদের মর্যার চেয়ে আরও বেশি আরও বেশি আরও বেশি সুস্পষ্ট যেমন পূর্ববর্তী নবীদের মজার মধ্যে ছিল যে পাথরে বাড়ি দিলে সেখান থেকে পাথর ফেটে পানি বের হওয়া রসুল্লাহ আসলাম হাত থেকে সেই পানি বের হয়েছে হাত থেকে সেই পানি বেরোয়ার অর্থ হচ্ছে তা আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি সুস্পষ্ট ছিল অনুরূপভাবে রসুল্লাহ আসলাম আরেকটি উনিশতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তালা তার জন্য মৃত যে সমস্ত প্রাণী বা নির্জীব প্রাণী সেগুলিকেও তার জন্য তা রসুল্লাহ আসলামের জন্য কান্নার কান্না করার অথবা তার জন্য মায়ার টান টানের টাকার ব্যবস্থাপনা করে দিয়েছিলেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসালাম এক গাছের গুড়িতে দাঁড়িয়ে যখন খোদ বাইতেন পরবর্তীতে গাছ রেখে দেয়া হলো গাছ কান্নাকাটা কান্নাকাটি করতে আরম্ভ করলো যে জিনিসটা আমরা পরবর্তী রসুল্লাহ আসলামের মজার মধ্যে আলোচনা নিয়ে এসেছিলাম इट रसुल्लाम बैशिजीव पाथर निर्जीव गाज पर्त रसुल्लाह सल्लाहम कान्न का रसुल्लाह सल्हलम रसुल्लाह सल्लासम प्रेरणा पूर्व अर्थात नबी और रसुल प्रणर पूर्वे जो एर आगे जो मक्का छोलाफेरा करत विशेष पाथर रसूल सलाहलम के सालाम এবং সাল্লাহ আসলাম পরবর্তীতেও বলেছেন যে আমি এখনো সেই পাথরটাকে চিনি যা আমাকে নবতীর পূর্বে আমাকে সালাম দিত আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা সাল্লা সাল্লাহ আসলামকে সমস্ত মানুষের জন্য রহমতাল আলমিন সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এই সেটা এই রহমত শুধু মানুষ নয় জগতবাসী সবাই সে রহমত পাবে সেখানে সেখানে মানুষ হতে পারে जीन होते बैशि कारो क्या अल्लाह तला कुरान करिमी जन ओमा सल्ला रहमला आलमी तो अपना के जगतवास रहमत हिसाब से प्रेरण कर किस नर्थात सुल्लाहलम सब जन रहमत छिले रसोल्ला सलाम केल्ला सब रकम अर्हि प्रदान अर्हित जो प्रकार पूर्व आलोचना समस्त अर्हित सबकल स्वप्न अर्हि देवे तर अंतर डेले देता फिर पाठिए प्रण्चे आकाशे वही सब रकम अर्हि रसोलाम के प्रदान আর কয়েকটা বৈশিষ্ট্য আমরা সংক্ষেপ দেখতে পাবো তার মধ্যে একটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা সমস তার অঙ্গীকার সবাই থেকে নিয়েছেন আমরা ইশা এই বিষয়গুলো আরও ভবিষ্যতে অন্য কোনো প্বে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখরে দাওয়া নাইন আহামদুলিল্লাহবিলাম আসসালামু আলাইকুম